আনাস ইবনু মালিক বর্ণিত তিনি বলেন তারা ছিলেন আমি তিনি কি এত শক্তি রাখতেন তিনি বলেন আমরা পরস্পর বলা বলি করতাম যে তাকে ৩০ জনের শক্তি দেওয়া হয়েছে সাইদ রহমতুল্লা কাদা কাতাদ হতে বর্ণনা করেন আনাস রাজিয়াল্লাহ তালন তাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে এগারো জনের স্থলে নয় জন স্ত্রীর কথা বলেছেন